সুরা ইব্রাহিম ইসমিল্লাহমীম পরম উদয় মোয় নিরতিশয় মেহরবান আল্লাহর নামে আলি ফুল্লা কিতাবুন্ন জল ইলাইলি তু হৃজন্যিনুমা ইল্নি রব্বিহীম আলিফলামরা হে মোহাম্মদ ইহা একখানি কিতাব যা আমরা তোমার প্রতি নাজিল করিয়াছি যেন তুমি লোকদিগকে জমাট বাধা অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের মধ্যে লইয়া আসো। তাহাদের রবের দেওয়া সুযোগ সুবিধার সাহায্যে সেই রবের পথে যিনি প্রবল পরাক্রান্ত এবং নিজ সত্তায় নিজেই প্রশংসিত তিনি জমিন ও আসমানের সবকিছুর কিছুর মালিক আর কঠিন শাস্তি রহিয়াছে সত্য দিন অমান্যকারীদের জন্য যাহারা দুনিয়ার জীবনকে পরকালের উপর অগ্রাধিকার দান করে যাহারা আল্লাহর পথ হইতে লোকদিগকে বিরত রাখে এবং চায় যে এই পথ বাঁকা হইয়া যাও बहुदूर चलिया पोछइबारखी कोसुलिर जनगण भाषा पयगाम पोछइय যেন সে তাহাদিগকে খুব ভালোভাবেই খুলিয়া বুঝাইতে পারে অতঃপর আল্লাহ যাহাকে ইচ্ছা ভ্রান্ত করেন আর যাহাকে চান হেদায়ত দান করেন তিনি প্রবল পরাক্রান্ত এবং সুবিজ্ঞ وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا أَنْ أَخْرِجِ قَوْمَكَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللَّهِ إِنَّ فِي ذَالِكَ لَآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُونَ أمرا يهار قرب موسى كأو شئو ندارشنا دي شوو پاتھایا چلام تاها <تصفيق> كأو أمرا نردش دیا جي তোমার নিজের জাতির লোকদিগকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের মধ্যে লইয়া আসো এবং তাহাদিগকে খোদাই ইতিহাসের শিক্ষাপ্রদ ঘটনা বলি শুনাইয়া উপদেশ দাও ইহাতে বহু বড় বড় নিদর্শন বর্তমান রহিয়াছে এমন সব ব্যক্তির জন্য যাহারা ধৈর্যশীল ও কৃতজ্ঞতা প্রকাশকারী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 মুসা যখন তাহার জাতির লোকদিগকে বলিল আল্লাহর সেই অনুগ্রহকে স্মরণে রাখিও যাহা তিনি তোমাদের প্রতি দান করিয়াছেন তিনি তোমাদিগকে ফিরাউনিদের কবল হইতে মুক্ত করিয়াছেন যাহারা তোমাদিগকে প্রচণ্ডভাবে কষ্ট তোমাদের পুত্র সন্তান হত্যা করিত এবং তোমাদের কন্যাদিগকে জীবন্ত বাঁচাইয়া রাখিত ইহার মধ্যে তোমাদের রবের তরফ হইতে তোমাদের জন্য বড় কঠিন পরীক্ষা নিহিত ছিল আর স্মরণ রাখিও তোমার রব সাবধান করিয়া দিয়েছিলেন যে যদি শকর হও তাহা হইলে আমি তোমাদিগকে আরো বেশি দান করিব আর যদি নিয়ামত অস্বীকার কর তাহা হইলে জানিও আমার শাস্তি বড়ই কঠিন ও কঠোর আর মুসা বলিয়াছিল তোমরা যদি কুফরি করো এবং জমিনের অধিবাসী সব লোকও যদি কাফির হইয়া যায় তবুও আল্লাহ পরমুখাপেক্ষীহীন এবং নিজ সত্তায় নিজেই প্রশংসিত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 جاءتهم رسلهم بالبينات فردوا ايديهم في افواههم وقالوا اننا كفرنا بما ارسلتم به واننا لفي شك مما تدعوننا اليه مريب তোমাদের নিকট কি তোমাদের পূর্বে অতিক্রান্ত জাতিসমূহের অবস্থার বিবরণ পৌঁছায় নাই نوহের জাতি আদ সামুদ এবং তাহাদের পরবর্তীকালের বহুসংখ্যক জাতি যাহাদের সংখ্যা আল্লাহ ছাড়া আর কেহ জানে না তাহাদের নবী রাসুলগঞ্জ যখন তাহাদের নিকট সুস্পষ্ট কথা ও প্রকাশ্য নিদর্শন সমূহ লইয়া আসিল তখন তাহারা নিজেদের মুখে হাত চাপিয়া ধরিল এবং বলিল যে পয়গামসহ তোমরা প্রেরিত হইয়াছ আমরা তাহা মানি না আর তোমরা যে জিনিসের দাওয়াত আমাদিগকে দিতেছ সেই সম্পর্কে আমরা বড়ই কুণ্ঠাপূর্ণ সন্দেহে নিমজ্জিত হইয়া আছি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 তাহাদের নবী রাসুনগণ বলিল আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদিগকে ডাকিতেছেন তোমাদের অপরাধ ক্ষমা করার এবং তোমাদিগকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়ার উদ্দেশ্যে তারা জবাব দিল नद लइया তাহাদের নবী রাসুলগন তাহাদিগকে বলিল বাস্তবে কি আমরা তোমাদেরই মতো মানুষ ছাড়া আর কিছুই নই কিন্তু আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহাকে চান ধন্য করেন আর তোমাদের জন্য কোন সনদ আনিয়ে দিব আমাদের এরূপ ক্ষমতা বা ইতিয়ার নাই সনত আল্লাহারি অনুমতি ক্রমে আসিতে পারে আল্লাহরই উপর ইমানদার লোকদের ভরসা করা কর্তব্য ও চকিল আমরা আল্লাহরি উপর ভরসা করিব না কেন যখন আমাদের জীবনের পথে তিনি আমাদিগকে পথ দেখাইয়াছেন তোমরা আমাদিগকে যেসব কষ্ট ও পীড়ন দাও সেজন্য আমরা ধৈর্য অবলম্বন করিব আর যাহারা ভরসা করে তাহাদের কেবল আল্লাহরই উপর ভরসা করা উচিত وَقَالَ الَّذِينَ كَغَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِّنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأَوْحَا إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ سَسْبَرْجَنْتَوْ أَمَنَّوْ كَارِرَتَاهَا دِر نُوبِي رَسُلْكَنْ كَي بَلِلُو هَي تَمَا دِكَوْكَي أَمَ तक रब ओहि पलरा ध्वस करी जमिने प्रतिष्ठित करस्कार निकट ताहर जवाबदिहि करार भयार आजबर भय शाय তাহারা চূড়ান্ত ফসলা ছিল। আর প্রত্যেক দুর্নীতি পরায়ণ অত্যাচারী ও সত্যের দুঃশন ব্যর্থ হইয়া গেল অতঃপর সম্মুখের দিকে তাহার জন্য জাহান নাম নির্দিষ্ট রহিয়াছে हाज रक्त मत पानी पान करते देखा से उहा खूब कष्ट कर गोलधकरण कर चेष्टा कर खूब कम ही गोलधकरण करते परिवे মৃত্যুর ছায়া চারিদিক হইতে তাহাকে আচ্ছন্ন করিয়া রাখিবে কিন্তু সে মরিতে পারিবে না আর সামনের দিকে এক কঠিন আজাব তাহার উপর চাপিয়া বসিবে रब सहित कुछ जहाँ केवाइारा कृतकर्मेर इ निकृष्ट पर्या पथभ्रष्टता তোমরা কি দেখো না আল্লাহ আসমান ও জমিনের সৃষ্টিকে মহাসত্যের উপর প্রতিষ্ঠিত করিয়াছেন তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে লইয়া যাইবেন এবং এক নতুন সৃষ্টি তোমাদের স্থানে লইয়া এই রূপ করা তাহার পক্ষে কিছুমাত্র কঠিন নয় وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فَهَلْ أنتم مغنون عنا مِنْ عذاب الله من شيء قالوا لو هدان الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص আর এই লোকেরা যখন একত্রিত হইয়া আল্লাহর সম্মুখে উন্মোচিত হইবে তখন ইহাদের মধ্যে যাহারা দুনিয়ায় দুর্বল ছিল তাহারা যাহারা বড়লোক বনিয়াছিল তাহাদিগকে বলিবে দুনিয়ায় আমরা তোমাদের অধীন ছিলাম এখন তোমরা আল্লাহর আজাব হইতে আমাদিগকে বাঁচাইবার জন্যও কিছু করিতে পারো কি তাহারা জবাব দিবে আল্লাহ যদি আমাদিগকে মুক্তির কোনো পদ দেখাইতেন তাহা হইলে আমরা নিশ্চয় তোমাদিগকেও দেখাইতাম এখন আমরা আহাজারি করি আর ধৈর্য অবলম্বন করি উভয় আমাদের জন্য সমান আমাদের রক্ষা ও মুক্তি লাভের কোন উপায় নাই অকালিম وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كغرت بما أشركتمون من قابل إلا الظالمين لهم عذاب أليم أرجوكم جرانتا فائسة لكوريا دعوه بي তখন শয়তান বলিবে ইহাতে কোনই সন্দেহ নাই যে তোমাদের প্রতি আল্লাহ যেসব ওয়াদা করিয়াছিলেন তাহা সবই সত্য ছিল আর আমি যত ওয়াদাই করিয়াছিলাম তন্মধ্যে একটিও পুরা নাই তোমাদের উপর আমার তো কোনো জোর ছিল না আমি ইহা ছাড়া আর তো কিছু করি নাই শুধু ইহাই করিয়াছি যে তোমাদিগকে আমার পথে চলার জন্য আহ্বান করিয়াছি আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়াছ এখন আমাকে দোষ দিও না তিরস্কার করিও না নিজেরাই নিজদিগকে তিরস্কৃত করো এখানে না আমি তোমাদের ফরিয়াদ শুনিতে পারি না তোমরা আমার ফরিয়াদ শুনিতে পারো ইতিপূর্বে তোমরা যে আমাকে খোদাইয়ের ব্যাপারে শরিক বানাইয়া লইয়াছিলে আমি তাহার দায়িত্ব হইতে মুক্ত এই রূপ জালিমদের জন্য তো কঠিন পীড়াদায়ক শাস্তি নিশ্চিত পক্ষান্তরে যেসব লোক দুনিয়ায় ইমান আনিয়াছে এবং যাহারা নেক আমল করিয়াছে তাহারা এমন সব বাগিচায় প্রবিষ্ট হইবে যে সবের করা নইবে চিরশান্তির মুবরক দ্বারা তাই এবার তুলনা করিয়াছেন উহার দৃষ্টান্ত হইতেছে এই যেন একটি ভালো জাতের গাছ যাহার শিকড় মাটির গভীরে দৃঢ়ভাবে গ্রথিক হইয়া আছে এবং শাখাগুলি আকাশ পর্যন্ত আছে। প্রতি মুহূর্ত উহা আপন রবের নির্দেশে ফলদান করিতেছে এইসব দৃষ্টান্ত আল্লাহ এই জন্য দিতেছেন যেন লোকেরা উহা হইতে শবক গ্রহণ করে আর অপবিত্র কালেমার দৃষ্টান্ত হইতেছে একটি খারাপ জাতের গাছের মতো। যাহা মাটির উপরিভাগ হইতে উপড়াইয়া ফেলা যায় উহার কোন দৃঢ়তা নাই ইমানদার লোকদিগকে আল্লাহ এক সুদৃঢ় বাড়ির ভিত্তিতে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে প্রতিষ্ঠা দান করেন আর জালিম লোকদিগকে আল্লাহ বিভ্রান্ত করিয়া দেন আল্লাহর ইফতিয়ার রহিয়াছে नियमत लाभ कर अकृतज्ञतन करे ध्वसर कबले निक्षेप कर खाग के झलसानो हई भी उहा बड़ी निकृष्टतम स्थाना आल्लर कि बनइा लइया जाना तादीग के आल्लर पथ हईते विभ्रांत करह दिग के बोल ठीक खूब मजा लुटिया ल শেষ পর্যন্ত তোমাদিগকে জাহান্ন হে নবী আমার যেসব বান্দা ইমান আনিয়াছে তাহাদিগ কে বলো যে তাহারা যেন নামাজ কায়েম করে আর আমরা তাহাদিগকে যাহা কিছু দান করিয়াছি তাহা হইতে প্রকাশ্যে ওপ্রকাশ্যে ব্যয় করে না বেচাকিনা হইবে না কোন বন্ধুত্ব রক্ষার কাজ হইতে পারবে আল্লা আর উহার সাহায্যে তোমাদিগকে রিজিক পৌঁছাইবার জন্য নানা প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন যিনি নৌজানকে তোমাদের জন্য নিয়ন্ত্রিত ও করায়ত্ত করিয়াছেন যেন তাহার হুকুমে তাহা নদী সমুদ্রে চলাচল করে दी गुमरभूत कर चंद्र के तुम नियत्रित कर दिया प्रतियत चलते रात और के तो वो दिन के तुम नियंत्रित कर তিনি তোমাদিগকে সেই সব কিছুই দিয়াছেন যাহা তোমরা চাহিয়াছ তোমরা যদি আল্লাহর নিয়ামতসমূহ সমূহ গুনিতে চাও তবে তাহা গুনিতে পারিবে না প্রকৃত কথা এই যে মানুষ বড়ই অবিবেচক ও অকৃতজ্ঞ স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম দোয়া করিয়াছিল পরবার দিঘার এই শহরকে শান্তির শহর বানাইয়া দাও আর আমাকে ও আমার সন্তানকে মূর্তি পূজার হইতে বাঁচাও হে আমার রব এই মূর্তিগুলি বহু সংখ্যক মানুষকে চরম গুমরাহীর কবলে নিক্ষেপ করিয়াছে যে আমার পথ ও আদর্শ অনুসরণ করিবে সে আমার আর যে আমার বিরুদ্ধ পন্থা অনুসরণ করিবে তুমি নিশ্চিত অতীব ক্ষমশীল ও অসীম দয়বান রবীন্দ্রনাসল হে আমার রব আমি পানি ও তরুলতা শূন্য এক মহাপ্রান্তে আমার সন্তানদের একটি অংশকে তোমার মহাসম্মানিত ঘরের নিকটে আনিয়া পুনর্বাসিত করিলাম হে আমার রব ইহা আমি এই জন্য করিয়াছি যে ইহারা এখানে নামাজ কায়েম করিবে অতএব লোকদের হৃদয়কে ইহাদের প্রতি অনুরক্ত বানাইয়া দাও এবং খাওয়ার জন্য তাহাদিগকে ফল দান কর সম্ভবত ইহারা শকর হইবে হে আমার রব তুমি জানো যাহা আমরা গোপন করি আর যাহা প্রকাশ করি আর বাস্তবে কি আল্লাহর নিকট হইতে কোনো কিছুই গোপন নাই না জমিনে না আসমানে শকর সেই আল্লাহ যিনি আমাকে এই বার্ধক্য অবস্থায় ইসমাইল ও ইসাকের মতো পুত্র সন্তান দান করিয়াছেন আসল কথা এই যে আমার রব অবশ্যই দোয়া শ্রবণ করেন হে আমার রব আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আর আমার সন্তানদের মধ্যে হইতেও এমন লোক সৃষ্টি করো যাহারা এই কাজ করিবে হে পার দিগার আমার দোয়া কবুল করো। হে পর্ব আমাকে ও আমার পিতামাতাকে আর সব ইমানদার লোক দিগোকে সেই দিন মাফ করিয়া দিও যখন হিসাব কার্যকর হইবে এখন এই জালিম লোকেরা যাহা কিছু করিতেছে আল্লাহকে তোমরা তাহা হইতে গাফিল মনে করিও না আল্লাহ তো তাহাদিগকে অবকাশ দিতেছেন সেই দিনের জন্য যখন তাহাদের চক্ষুগুলি স্থির হইয়া যাইবে مقطعين مقنعي رؤوسهم لا يرتد اليهم طرفهم واسئدتهم هواها ترى <تصفيق> ماثا تليا палайте থাকিবে দৃষ্টি সমূহ উপরের দিকে স্থির হইয়া থাকিবে হৃদয় উড়িতে থাকিবে ইম করি চুল অলম চ কোনো অকুশম চুমনি কবিলু মাল পুণ্য জ্বাল হে মোহম্মদ সেই দিন সম্পর্কে তুমি এই লোক দিগোকে ভয় দেখাও যখন আজাব ইয়াদিবকে গ্রাস করিবে তখন এই জালিমরা বলিবে হে আমাদের রব আরো কিছু সময় অবকাশ দাও আমরা তোমার দাওয়াতে সাড়া দিব এবং নবী রাশ্মিদের অনুসরণ করিব তোমরা কি সেই লোক নও যাহারা ইতিপূর্বে কসম করিয়া বলিতেছিল যে আমাদের তো কখনোই পতন হইবে না অথচ বাসভূমি সমূহে বসবাস করিয়াছিল যাহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিয়াছিল আর আমরা তাহাদের সহিত কিরূপ ব্যবহার করিয়াছি তাহাও দেখিতেছিল তাহাদের দৃষ্টান্ত দিয়া আমরা তোমাদিগকে বুঝাইয়াছিলাম তাহারা নিজেদের সব অপকৌশল প্রয়োগ করিয়া দেখিয়াছে কিন্তু তাহাদের প্রতিটি অপকৌশলের জব আল্লাহর নিকট ছিল যদিও তাহাদের অপকৌশলগুলি এমন সাংঘাতিক ছিল যে উহাতে পর্বত কাঁপিয়া উঠিতে পারে অতএব হে নবী তুমি কখনোই ধারণা করিবে না যে আল্লাহ কখনো নিজের নবী রাসুলের নিকটকৃত ওয়াদার খেলাফ কাজ করিবেন আল্লাহ সর্বজয়ী প্রবল প্রতিশোধ গ্রহণকারী তাহাদিগকে সেই দিনের ভয় দেখাও যেদিন জমিন ও আসমানকে পরিবর্তিত করিয়া অন্যরকম করিয়া দেওয়া হইবে এবং সবকিছু পরাক্রমশালী আল্লাহর সম্মুখে উন্মোচিত হইয়া উপস্থিত হইবে সেদিনে তাহাদের হাত পা শক্ত করিয়া বাধা রহিয়াছে আলকাত্রার পোশাক পরিয়া থাকিবে এবং আগুনের স্থূলিঙ্গ তাহাদের মুখমণ্ডল আচ্ছন্ন করিয়া রাখিবে ইহা হইবে এই জন্য আল্লাহ প্রতিটি ব্যক্তিকে কে তাহার কৃতকর্মের প্রতিফল দিবেন হিসাব লইতে আল্লাহর কিছু মাত্র দেরি হয় না বস্তুত ইহা একটি পয়গাম সব মানুষের জন্য আর ইহা পাঠানো হইয়াছে এই যে ইহার দ্বারা তাহাদিগকে সাবধান করিয়া দেওয়া হইবে এবং তাহারা জানিয়া লইবে যে প্রকৃতপক্ষে ইলা শুধু একজন আর বুদ্ধিমান লোকেরা এই ব্যাপারে সচেতন হইবে